আপনারা মনে করতে পারবেন আগের পর্বে আমরা চারটি আবশ্যক বিষয় জানার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছি আমরা আরো আলোচনা করেছি আমল ও জ্ঞানের ক্ষেত্রে ফর্জে আইন ও ফর্জে কিফায়া সম্পর্কে আমরা এই পর্বে লেখকের উল্লেখিত চারটি আবশ্যক বিষয় সম্পর্কে জানবো ইনশা আল্লাহ লেখক বলছেন আর বা ইমাসা ইল এমন চারটি বিষয় আছে যেগুলো জানা আপনার জন্য ফরজ এখানে তিনি ফরজ বলতে ফর্জে আইন বোঝাচ্ছেন এই বিষয়গুলোর আলোচনা দিয়ে লেখক তার পুস্তিকা শুরু করেছেন এই চারটি বিষয় হলো আপনার জন্য সম্পূর্ণ দিন আর এই বিষয়ে অসাধারণ উপকারিতার কারণে এগুলো সম্পর্কে গভীর মনোযোগ দেওয়া উচিত যেসব বিষয় জানা ফর আইন এগুলো তার অন্তর্ভুক্ত লেখক তার পুস্তিকাতে প্রথমে এই চারটি বিষয় নিয়ে আলোচনা করেছেন তারপর তিনি উসুলা ফলাসা বা তিনটি মৌলিক নীতির ব্যাপারে আলোচনা করেছেন এখন আমরা প্রথমে এই চারটি বিষয় বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ এই চারটি বিষয়ের প্রথমটি হল রিল্ম বা জ্ঞান আর এই জ্ঞানের তিনটি অংশ আছে মা আরেফাতুল্লা ও মা আরেফাত আলাইহি সাল্লাম ও মা আরেফাতদ্দিন ইসলাম বিল আদিল্লা এখানে বেশ কিছু বিষয়ের উপর আমরা বিস্তারিত আলোচনা করব মনোযোগ না দিলে এখানে আমাদের খেই হারিয়ে ফেলার একটা সম্ভাবনা থাকবে তাই দয়া করে আমার কথায় মনোযোগ দিন এই সবচেয়ে ভালো হয় যদি আপনি একটি খাতা নিয়ে বসে এই আলোচনা শোনেন এবং নোট রাখেন আমরা প্রথম ক্লাসে নোট নেয়ার কথা বলেছিলাম আপনারা মনে করতে পারবেন কারণ এই জ্ঞানগুলো লিপিবদ্ধ রাখলে আপনার জন্য সুবিধা হবে পরবর্তীতে যখন আপনি পুরো বিষয়টা আবার ধাপে ধাপে বুঝার চেষ্টা করবেন এই নোটগুলো আপনাকে অনেক কাজে দেবে নোট নেয়ার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে লেখক কিভাবে এই বইটি বিভিন্ন ভাগে সাজিয়েছেন আপনি এটাও বুঝতে পারবেন যে লেখক কিছু কিছু কথার পুনরাবৃত্তি করেছেন এই কারণে কিছু বিষয়ের ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব আর অন্যান্য কিছু ক্ষেত্রে আমরা বিস্তারিত আলোচনায় যাব না কোন বই ব্যাখ্যা করার সময় বা কোনো বই পড়ে লেখকের বক্তব্য বোঝার সময় লেখকের তৈরি করা কাঠামো ও বিন্যাস অনুযায়ী ব্যাখ্যা করা ভালো এতে করে সম্পূর্ণ বিষয়টি লেখকের মত অনুযায়ী বোঝা সম্ভব হয় এখানে চারটি বিষয়ের মধ্যে তিনি প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলেছেন তা হলো জ্ঞান তারপর তিনি উল্লেখ করেছেন এই জ্ঞানের তিনটি অংশ আছে আল্লাহর ব্যাপারে জ্ঞান নবী মুহাম্মদ সাল্লু আলহ সাল্লামের ব্যাপারে জ্ঞান এবং দিনের ব্যাপারে জ্ঞান জ্ঞানকে তিনি এই তিনটি অংশে সংজ্ঞায়িত করেছেন আর উসুলা সালাসার মূল আলোচ্য বিষয় অর্থাৎ তিনটি মৌলিক নীতিও হল এই তিনটি বিষয় নিয়ে। ইনশা আল্লাহ সামনে এ বিষয় আমরা আরও বিস্তারিত আলোচনা করব লেখক বলছেন এখানে চারটি বিষয় আছে আরবিতে বললে চারটি মাস আলাহ আছে অর্থাৎ চারটি ইস্যু চারটি বিষয় চারটি জিনিস আছে আরবিতে মাস আলার সংজ্ঞা হলো এমন কিছু যার জন্য দলিল বা প্রমাণ খোঁজা হয় আল মাস আলাহ হিয়া মাস আনবুরহানিহাউলিহা মাস আলা হলো এমন কিছু যার অননেশন করা হয় অনুসরণ করা হয় লেখক এখানে চারটি মাসাইলের কথা বলছেন আর বা ইমাস প্রথমটি হলো এলম বা জ্ঞান তারপর লেখক ইলমের সংজ্ঞা দিয়েছেন দ্বিতীয় মাস আলা হল আমল আর তৃতীয় মশালা হলো দাওয়া এবং চতুর্থটি হল সবর এই হলো ওই চারটি বিষয় যেগুলোর ব্যাপারে লেখক বলছেন এগুলো খোঁজা অনুসরণ করা এবং যুক্তি প্রমাণসহ এগুলোর ব্যাপারে জানা আমাদের জন্য আবশ্যক এর আগে আমরা জ্ঞানের সংজ্ঞায় আলোচনা করেছিলাম কোনো কিছুর বাস্তব অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে জানা হলো জ্ঞান এখানে লেখক জ্ঞানকে একটু অন্যভাবে সংজ্ঞায়িত করেছেন তিনি বলছেন এ চারটি বিষয়ের প্রথমটি হল জ্ঞান আর জ্ঞান হল আল্লাহ সুহায় তার রসুল সাল্লাহ আলাইহসাল্লাম এবং তার দিনের ব্যাপারে জ্ঞান তাহলে আসুন প্রথম বিষয়টি সম্পর্কে আলোচনা করা যাক প্রথম বিষয়টি কি আল মস আল্লাহ আলাইম ওয়াহু আতুল্লা ओ माह आरिफात नबी सल्लाम ओ मा आरिफात इस्लामी चार्टी विषय सम्पर्केा आवश्यक तरह प्रथम ज्ञान और सुबहअल तरसुल सल्ला सल्लम ए तर सम्पर्क ज्ञान एलमर प्रथम अंश हल अल्लाह के जाना मा आरिफातुल्ला মা আরিফাতুল্লাহ হল সর্বশক্তিমান ও মহামহিমান্বিত আল্লাহর ব্যাপারে জ্ঞান এবং তার ব্যাপারে সচেতন হওয়া এই জ্ঞান ও সচেতনতার কারণেই মহান আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে কোনো ব্যক্তি তা মেনে নেয় এমন জ্ঞানের কথা এখানে বলা হচ্ছে যা কিছু আপনাকে আল্লাহর প্রতি আত্মসমর্পণে এবং আল্লাহর নাজিলকৃত আইন বিধিবিধান ও হুকুম মেনে চলতে বাধ্য করে এগুলোর আনুগত্য করতে উদ্বুদ্ধ করে এ হলো নিজ প্রতিপালকের ব্যাপারে জ্ঞান যা অর্জিত হয় মহান আল্লাহর নিদর্শন ও কুরআনের আয়াতের মাধ্যমে এগুলোই হলো এই জ্ঞানের উৎস এই জ্ঞান অর্জিত হয় কুরআন থেকে হাদিস থেকে এবং পৃথিবীতে আল্লা সুবহানার সৃষ্টি সৃষ্টিসমূহের মাঝে আল্লাহ যে নিদর্শন সমূহ রেখেছেন তা থেকে আল্লাহ সুবাহ বিশ্বাসকারীদের নিজেদের মধ্যেও তবুও কি তোমরা অনুধাবন করবে না তো এইগুলো হলো চিহ্ন ও নিদর্শন যেগুলোর মাধ্যমে মহান আল্লাহকে জানা যায় আমরা এগুলো পাই কুরআনে হাদিসে এবং আল্লাহর সৃষ্টি জগৎ থেকে আলিমদের মধ্যে কেউ কেউ এই জ্ঞানকে দুভাগে ভাগ করেছেন তারা বলেন মা আরিফাতুল্লাহ দুই ধরনের হয়ে থাকে এক আল্লাহর ব্যাপারে জ্ঞান এবং দুই তার নির্ধারিত হালাল ও হারামের ব্যাপারে জ্ঞান আল্লাহ আল্লা সুবাহ আল্লাহ ব্যাপারে জ্ঞান হলো তার গুনাবলী ও বৈশিষ্ট্য সম্পর্কে জানা আল্লাহর গুণাবলী ও বৈশিষ্ট্যসমূহ জানা হলো মা আরিফাতুল্লাহ মূলত এ জ্ঞান হলো আপনার উপর আল্লাহর ক্ষমতা ও কর্তৃত্ব সম্পর্কে অবহিত হওয়া এ জ্ঞানের অর্থ হল এটা জানা যে আল্লাহর জ্ঞান হল সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ এ জ্ঞান হল আল্লাহর সৃষ্টিসমূহ এবং তার ক্ষমতা যার মাধ্যমে এ মহাবিশ্বের অস্তিত্ব বজায় থাকে তা সম্পর্কে অবহিত হওয়া এসব কিছু হলো মা আরিফাতুল্লাহর অংশ আল্লাহর সম্পর্কে জানার অর্থ তার পবিত্র নামসমূহ এবং সেগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জানা সেগুলো সম্পর্কে চিন্তা করা সেগুলোর অর্থ অনুধাবন করা এবং সেগুলোর কারণে যা আমাদের উপর আবশ্যক করা হয়েছে তা নির্দ্বিধায় মেনে না। যে জ্ঞান অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে সেটাই হলো মা আরিফাতুল্ল আল্লাহর সম্মান সম্পর্কে অবগত হওয়া তার প্রশংসা করা হলো মা আরিফাতুল্ল এভাবেই লেখক মা আরিফতুল্লাহকে করেছেন মহান আলিম ও ইমাম আশাবিকে উদ্দেশ্য করে একবার এক লোক বলেছিল আই ইউ আলিম অর্থাৎ হে আলিম লোকটির বলার উদ্দেশ্য ছিল হে সাইক কিন্তু তা না বলে লোকটি হে আলিম বলেছিল তখন আসাবি রহমাউল্লা বলেছিলেন আলিম হলেন তিনি যিনি আল্লাহকে ভয় করেন এলম হলো আল্লাহর ব্যাপারে জ্ঞান যা অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে মা আরিফাতুল্লাহ অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে আবার একই সাথে আল্লাহর প্রতি ভালোবাসাও সৃষ্টি করে অনেক মানুষ এই জ্ঞানের ব্যাপারে অবহিত নন তারা এই জ্ঞানের বিষয় অমনোযোগী অথচ এই জ্ঞান ব্যক্তির জন্য কল্যাণ নিয়ে আসে উভয় জায়গায় দুনিয়াতে এবং আখিরাতে দুই জীবনেই এই জ্ঞানের ফলাফল অত্যন্ত উত্তম সালাফদের মধ্যে কেউ কেউ বলতেন মা আসাল্লাহু ইল্লাহ জাহিল মা ইল্লা জাহিল কেবল মূর্খরাই পাপ করে। এখানে তারা কোন তারা কিন্তু হালাল ও হারামের ব্যাপারে অজ্ঞতা বা মূর্খতার কথা বলছেন না হুকুম আহকাম বিধি বিধিনিষেধের ব্যাপারে অজ্ঞতার কথা বলছেন না তারা এখানে মা রেফাতুল্লার ব্যাপারে অজ্ঞতার কথা বলছেন আল্লাহর ব্যাপারে অজ্ঞতা আল্লাহর নির্ধারিত পুরস্কার আর শাস্তির ব্যাপারে অজ্ঞতার কথা বলছেন ওই অজ্ঞতা যার কারণে আপনি আল্লাহর জমিনকে পাপ কাজের জন্য ব্যবহার করছেন আপনি আল্লাহর দেয়া শক্তি ও ক্ষমতাকে পাপ কাজের জন্য কাজে লাগাচ্ছেন যখন সালাফরা বলতেন কেবল মূর্খরাই পাপ করে তখন তারা মূলত এই ধরনের মূর্খতা এই ধরনের অজ্ঞতাকে বোঝাতেন মা আরিফাতুল্লার অন্য অংশটি হল হালাল ও হারামের ব্যাপারে জ্ঞান আল্লাহকে জানার অর্থ হল তার নির্ধারিত হালাল ও হারাম সম্পর্কে জানা মাজমু আল ফাতোয়ার তৃতীয় খণ্ডে ৩৩৩ পৃষ্ঠার পর থেকে তাইমিয়া রহমাহুল্লাহ এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি সেখানে বলেছেন এই জ্ঞানের ব্যাপারে মানুষের মধ্যে চারটি শ্রেণী দেখা যায় মনোযোগ দিয়ে শুনুন যাতে করে আপনি কোন শ্রেণীতে পড়েন সেটা যেন আপনি নিজেই চিহ্নিত করতে পারেন যাতে আপনি এবং আমি আমাদের অবস্থান চিহ্নিত করতে পারি এবং তারপর নিজেদের সংশোধন করতে পারি প্রথম শ্রেণীতে হলো ওই ব্যক্তি যে আল্লাহর ব্যাপারে এবং তার নির্ধারিত হারাম ও হালালের ব্যাপারে জ্ঞান রাখেন আর এটাই হলো শ্রেষ্ঠতম শ্রেণী আমাদের সবার উচিত এই অবস্থানে পৌঁছানোর চেষ্টা করা দ্বিতীয় শ্রেণী হলো ওই ব্যক্তি যে আল্লাহকে চেনে কিন্তু আল্লাহর আহকাম সম্পর্কে অজ্ঞ তৃতীয় হলো ওই ব্যক্তি যে আল্লাহর আহকামের ব্যাপারে জ্ঞান রাখে কিন্তু আল্লাহকে জানার ব্যাপারে মা রেফাতুল্লার ব্যাপারে অজ্ঞ আর চতুর্থ হলো ওই ব্যক্তি যে আল্লাহকেও চেনে না তার আহকাম সম্পর্কেও অজ্ঞ তাই সর্বোত্তম হল প্রথম শ্রেণী এবং সর্বনিকৃষ্ট হল চতুর্থ বা শেষ শ্রেণী এখন চিন্তা করে বের করুন আপনি বা আমি কোন শ্রেণীতে পড়ছি এবং নিজেদের দুর্বলতা ও সবলতার জায়গাগুলো নিয়ে কাজ করুন কারণ এভাবেই আপনি মা রেফাতুল্লাহ সম্পর্কে জানবেন আল্লা সুবাহ আল্লাহ ব্যাপারে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ মা আরেফাতুল্লাহ বিশাল একটি ব্যাপার এবং একে গুরুত্বের সাথে নেওয়া অত্যন্ত জরুরি আল্লাহকে জানা এবং তার ইবাদত করা মানুষের ফিতরাত বা স্বাভাবিক প্রবণতা মাত্র যাদের ফিতরা কলুষিত হয়ে গেছে তারাই আল্লাহকে চেনে না এবং আল্লাহর ইবাদত করতে চায় না অর্থাৎ তাদের ফিতরাতের মধ্যে কোনো অসম্পূর্ণতা কোনো ত্রুটি দেখা দিয়েছে যার কারণে সঠিক ফিতরাত থেকে তারা দূরে সরে গেছে আল্লাহ পরম করুণাময় এবং অসীম দয়ালু এটা আপনাকে জানতেই হবে এটাই মা আরিফাতুল্লাহ আল্লাহ আপনার শাহরগের চেয়েও আপনার বেশি নিকটবর্তী ধমনী থেকেও অধিক নিকটবর্তী আল্লাহ ভাঙা কে জোড়া লাগান ভাঙা হৃদয়কে কে জোড়া লাগান আল্লাহ মা যখন আপনি বিপদে পড়েন কে আপনার ডাকে সাড়া দেন फल्लात के विजय दिन मरिफतुल्ला मैं चेय दयाशीलनाफतुल्लाह जो अपनी जानबेंधवन करब्ला कत दयाशील जख आपनी, आपनी उपलब्धि करबें अपनार निजे मायर चेय आल्लापनारति अधिक दयाशील সেটা হলো মা জ্ঞানের অংশ মা আরিফাতুল্লাহ হলো এই জ্ঞান যে তিনি এবং একমাত্র তিনিই আপনার কল্যাণ বা ক্ষতি করার ক্ষমতা রাখেন সমগ্র বিশ্ব একত্রিত হয়ে আপনার বিরুদ্ধে জড়ো হলেও আল্লাহ যদি না চান তাহলে তারা সবাই মিলেও আপনার অনুপরিমাণ ক্ষতি করার ক্ষমতাও রাখে না মা আরিফাতুল্লাহ হলো এটা জানা যে তিনি আল্লাহ যার প্রতি আপনি দোয়ার হাত তোলার পর তিনি আপনাকে খালি হাতে ফেরান না যখন সবাই ঘুমন্ত তখনও যে সত্তা কান্নারত মানুষের কান্না শোনেন তিনি আল্লাহ ধরুন আপনার বাসায় কেউ একজন গভীর ঘুমে আপনি আল্লাহর কাছে দোয়া করার সময় কাঁদছেন সেটা সেই ঘুমন্ত ব্যক্তি যিনি আপনার বাসায় শোয়া তিনি শুনতে পাচ্ছেন না কিন্তু সাত আসমানের উপর থেকে আল্লাহ সাহা হুয়া তালা আপনার সেই কান্না শুনতে পান এটা জানাই হলো মা আরেফাতুল্লাহ মা আরেফাতুল্লাহ ছাড়া আল্লাহকে জানা ছাড়া সঠিকভাবে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করা সম্ভব না আপনি এ ব্যাপারে যত জানবেন আপনি তত বেশি পরিপূর্ণভাবে ইবাদত করতে পারবেন আপনার অন্তরে আল্লাহর ভয় যত বাড়তে থাকবে আপনি আল্লাহর ব্যাপারে তত বেশি ভরসা করতে পারবেন তত বেশি আশাবাদী হবেন আল্লা সুবাহানাহাতার ব্যাপারে জ্ঞান হলো সকল জ্ঞানের মূলনীতি কারণ এই জ্ঞানের মাধ্যমে আপনি আপনার অস্তিত্বের কারণ সম্পর্কে জানতে পারবেন আমাদের অস্তিত্বের কারণ কি কেন আমাদের সৃষ্টি করা হয়েছে আমি মানব ও জিন জাতিকে অন্য কোনো কারণে সৃষ্টি করিনি একমাত্র আমার ইবাদত করা ছাড়া সুরা আজাদ আয়াত ছাপ্পান্ন আল্লা সুবহানাকে জানা তার গুণাবলী ও বৈশিষ্ট্য সম্পর্কে জানা তিনি সৃষ্টিকর্তা তিনি প্রতিপালক মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী ইবাদতের যোগ্য একমাত্র সত্তা এটা জানা হলো মা আরেফাতুল্লাহ মা সম্পর্কে আপনি যত বেশি জানবেন আপনার ইমান তত দীর্ঘ হবে শক্ত হবে যা কিছু আল্লাহর জন্য না এমন সব ইবাদত বাতিল এটা জানা হলো মা অংশ এগুলো হলো মা আর ফল মা আরেফাতুল্লার দাবি মহান আল্লাহ সম্পর্কে জ্ঞান মানুষকে আল্লাহর প্রতি ভালোবাসা ও তার উপর আসার কারণে তার নির্ধারিত দায়িত্বগুলো পালনে ও মন্দ কাজ ত্যাগ করতে উদ্বুদ্ধ করে এটা হলো মা আর চূড়ান্ত বিশ্বাস আল্লাহর ব্যাপারে জ্ঞান হলো সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ জ্ঞান এই হাদিসটি শুনুন বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ কতটা শক্তিশালী কতটা ভারী কতটা ওজনদার সেটি অনুভব করুন হাদিসটি মুস্তান্দি ইবাম আহমদে আছে আর হাদিসটির সনদ খুবই শক্তিশালী হাদিসটির সনদে যে বর্ণনাকারীরা আছেন তারা অত্যন্ত গ্রহণযোগ্য রিজালুন আল নীসিকত عبدالله بن عمر بن العاص رضي الله تعالى عنه بولت رسول الله صلى الله عليه وسلم فجلس فقال إن نوحا عليه السلام لما حضرته الوفاة دعى بنيه فقال إني قاصل عليكم الوسية রাসুল্লা সাল্লাহ বসলেন এবং বললেন যখন নু আলাই মৃত্যুর সময় আসলো তিনি তার দুই ছেলেকে সতর্ক করলেন তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাদের এমন উপদেশ দেব যা রুকুমা দীর্ঘমেয়াদীকুমা বি আমি তোমাদেরকে দুটো বিষয়ের নির্দেশ দিচ্ছি আর দুটো বিষয় থেকে দূরে থাকতে সতর্ক করছি দেখুন নু আলাই সাল্লাম তার সন্তানদের মৃত্যুর আগে শেষ বারের মতো কি উপদেশ দিচ্ছেনের ব্যাপারে নু আলাই সাল্লাম এ দুটো বিষয়ের ব্যাপারে তার সন্তানদের সতর্ক করছিলেন হাদিসের পরের অংশ ও তোমাদের আমি আদেশ করছি যে তোমরা জানবে আমি এই হাদিসটি উল্লেখ করেছি নুহ আলাইসাল্লাম বলেন যদি তোমরা সাত আসমান আর সাত জমিনকে এবং যা কিছু তাদের মধ্যে আছে সব কিছুকে একত্রিত করে এক পাল্লায় রাখো আর অন্য পাল্লায় লা ইলাহা ই রাখো তাহলে দ্বিতীয় পাল্লা প্রথম পাল্লার চেয়ে ভারী হবে चे बल्ला गुरुतर एम ही व्यापक और विशाल एक विषय हादिसर परवर्ती যদি আসমান করে ফেলত মূলত এখানে লাহ ইল্লাহ কতটা ভারী কতটা শক্তিশালী তা বলা হচ্ছে মা আরিফাতুল্লাহ হল এমনই ভারী এমনি শক্তিশালী একটি বিষয় তারপর নু হালাই বাকি কাজটির আদেশ করলেন আর আমি তোমাদের নির্দেশ দিচ্ছি বলার কারণ এটা হল সকল সৃষ্টির সালাত আর এর মাধ্যমেই সকল কিছু নিজ নিজ রিজিক লাভ করে ए हादी थे अपना बुझते माँ रेफातुल्ला लल्ला इला कत भारी कत शाली कत गुरुत्वपूर्ण एवं कतरिहार्य माँ रेफतुल्ला गभर एतटाई गुरुत्वपूर्ण माँ रेफतुल्लाह मृत्यु सज्जाए एक जो नबी समय बेर ऐले बोल तुम्हारे एट जानते उपलब्धि करते विश्वास करते अनुधावन करते হত্যা মতপান অথবা অন্য যে কোন কবিরা গুণ করার পর যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয় অনুভব করার মতো নিয়ামত প্রাপ্ত হন তারপর আল্লাহর প্রতি বনত হন এবং এই জ্ঞান অর্থাৎ মা আরেফাতুল্লাহ অর্জন করেন তাহলে সে স্বীকার করবে এই সিজদার আনন্দ এই মা আরেফাতুল্লাহ অর্জন করার তৃপ্তি অতুলনীয় যদি তার মধ্যে আদল ইনসাফ থাকে তাহলে সে নিশ্চয়ই স্বীকার করবে যে আমার আগের গুণা কিংবা অন্য কোন পার্থিব সুখের সাথে তুলনা করলে আল্লাহর আনুগত্যে ফিরে আসার পর সালাত তাজবি এবং দোয়ার মধ্যে আমি যে আনন্দ পেয়েছি তার সাথে তুলনীয় আর কোনো কিছুই নেই যদি কেউ সত্যিকারভাবে মা আরিফাতুল্লার জ্ঞান অর্জন করে তাহলে পার্থিব সকল আনন্দের চেয়ে আল্লাহর সামনে সিজদা করা তার কাছে বেশি প্রিয় হবে যদি কোনো ব্যক্তি পাপাচারের জীবন ত্যাগ করে ইসলামে আসে এবং আগের জীবনে পাপের মাধ্যমে যে সুখ সে পেত সেটার সাথে ইবাদত ও মা আরিফাতুল্লার তুলনা করে সে নিশ্চয়ই বলবে এ আনন্দের সাথে আর কোনো কিছুরই তুলনা করা যায় না আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করলে একজন মানুষ সালাত, দোয়া রুকু সিজদা জিকির এবং অন্যান্য ইবাদতের সময় সে আল্লাহর যে নৈকট্য লাভ করে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে অন্যদিকে মা রেফাতুল্লার জ্ঞানের অভাব আপনাকে তারা কখনো কুরআন ছুঁয়েও দেখে না প্রতিদিন কুরআন খুলে দেখার এবং সেখান থেকে তিলাওয়াত করার আগ্রহ তাদের থাকে না যখন কেউ সত্যিকার অর্থে মা জ্ঞান অর্জন করে সে এই আয়াতের কথা স্মরণ করবে ইয় গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ করো সেদিন তাদেরকে সিজদা করতে আহ্বান জানানো হবে অতপর তারা সিজদা করতে সক্ষম হবে না সুরা আল কলাম আয়াত যে আল্লাহ সুবাহানাহাতাকে চেনে যার মা আর জ্ঞান আছে দুনিয়াতে সে স্বেচ্ছায় আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে আল্লাহর নির্দেশ অনুযায়ী সে রুকু আর সিজদা করে যাতে করে আখিরাতের জীবনে সে সম্মানের সাথে সেই সিজদা করতে পারে যে এই দুনিয়াতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে রুকু এবং সিজদা করবে যেদিন আল্লা সুবাহানাহ আয়লা মানুষের মধ্যে বিচার করবেন সেই দিন সে আল্লাহর সামনে তার সম্মানে সেই कबर के आलोकित कर इनशाला आलोकित उज्जवल कबरे प्रवेश करते चान ना मा रिफातुल्लार ज्ञान अपनी कबरे प्रवेश कर पूर्व अपन कबर के उज्जवल कर आलोकित कर আর তাই আমরা এই নিয়ে শিখছি যাতে করে যখন আমাদের কবরে সায়িত করা হবে তখন আমরা যেন একটি আলোকিত এবং উজ্জ্বল কবরে জায়গা পাই ইনশাআ আল্লাহ মা আরিফাতুল্লার ফল হলো আল্লাহর সাথে দেখা হবার আগেই আল্লাহকে সন্তুষ্ট করা আপনি কি আল্লাহর সাথে দেখা হবার আগেই আল্লাহকে সন্তুষ্ট করতে চান না নিশ্চয়ই আপনি চান যে যখন আপনি আল্লাহ সুবাহ সামনে দাঁড়াবেন তিনি আপনার প্রতি সন্তুষ্ট হন মা রেফাতুল্লাহ এই সন্তুষ্টি অর্জনের জন্যই মা আরেফাত হল আপনার নিজের দায়িত্ব পালন করা নিজের সালাদ আদায় করা এবং সেটি লোকেরা আপনার উপর আপনার জানাজার সালাদ আদায় করার আগেই আর এই ব্যাপারে জ্ঞানের অভাবের কারণেই মানুষ গুনাহ করে থাকে আল্লাহান অবশ্যই আল্লাহ তাদের তা কবুল করবেন যারা অজ্ঞতা বসত মন্দ কাজ করে অতপর অনুতি বিলম্বে তওবা করে এরাই হলো সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন আর আল্লাহ হচ্ছেন সব জানতা পরম জ্ঞানী এখানে অজ্ঞতা বলতে হারাম ও হালাল সম্পর্কে অজ্ঞতাকে বোঝানো হচ্ছে না একজন মানুষ কোনো একটা হারাম কাজ করছে আর সে জানে না যে এটা হারাম এমন খুব কমই হয় এমন ঘটনা খুবই দুর্লভ খুব কম ক্ষেত্রেই এমন হয় যারা জিনা করে তারা সবাই জানে যে জিনা করা হারাম যে ব্যবিার করতে যাচ্ছে সে ভালোভাবেই জানে সে একটা হারাম কাজ করতে যাচ্ছে জিনা যে হারাম এটা জানে না এমন লোক যদি থেকেও থাকে তবে সেটা একটা এক্সেপশন ব্যতিক্রম এখানে কোরআনে এক্সেপশনের কথা বলা হচ্ছে না যখন কেউ হত্যা করে হত্যা করা হারাম এটা জেনেই সে হত্যা করে এখানে মূলত যে অজ্ঞতার কথা বলা হচ্ছে তা হল আল্লাহর ব্যাপারে অজ্ঞতা মা ব্যাপারে অজ্ঞতা কেউ কেউ আল্লাহর ব্যাপারে সম্পূর্ণভাবে অজ্ঞ আর তাই সম্পর্কে জানা আমাদের জন্য আবশ্যক এ কারণেই আমরা তাহিদের ব্যাপারে শিখছি কেউ কেউ সম্পূর্ণভাবে আল্লাহর ব্যাপারে অজ্ঞ থাকে আবার অনেকে সাময়িকভাবে বোকামিপূর্ণ অজ্ঞতার কারণে গুনাহ করে আমি আবারও বলছি যারা সাময়িক ভাবে বোকামিপূর্ণ অজ্ঞতায় পড়ে গুণা করে ফেলেন আর এই দ্বিতীয় ধরনের মানুষের মধ্যে অনেকেই ইনশা আল্লাহ তালা তাওবা করে আবার ফিরে আসেন আন কত আন আলিয়া। মধ্যে এই কথাটি ব্যাপক ভাবে প্রচলিত ছিল যে প্রত্যেক গুণা যাতে কোনো ব্যক্তি লিপ্ত হয় বা পতিত হয় তা হয় অজ্ঞতার কারণে গুণাহটি ইচ্ছাকৃত হোক বানা হোক কিসের ব্যাপারে অজ্ঞতা হে সাহাবাগন মা আরেফাত অজ্ঞতা এ ধরনের তাহিদ কতটা অপরিহার্য এমন অনেকে আছেন যারা তাহিদ শেখান আর কেবল পৃষ্ঠার পর পৃষ্ঠা উলটিয়ে যান কিন্তু তাওহিদ এমনভাবে শেখাতে হয় যাতে করে আপনি তাওহিদের উপর আমল করতে আকৃষ্ট হন আর এ ধরনের তাহিদ আপনাকে উদ্বুদ্ধ করে নিজেকে সংশোধন করতে আল্লা সুবাহন তাহালার ব্যাপারে জ্ঞান জান্নাতে যাবার আগেই আপনাকে জান্নাতে নিয়ে যায় মা রেফাতুল্লার জ্ঞান জান্নাতে যাবার আগে এ দুনিয়াতে আপনার জন্য জান্নাতের আবহ সৃষ্টি করে ইবনে তাইমিয়া রাহেমাহুল্লার একটি বিখ্যাত উক্তি আছে যদিও আমি ইবনে তাইমিয়ার মজমু আল শুরু থেকে শেষ পর্যন্ত চার থেকে পাঁচবার পড়েছি আলহামদুলিল্লাহ তবুও ইবনে তাইমিয়ার উক্তিগুলোর মধ্যে এটি হলো আমার সবচেয়ে প্রিয় উক্তিগুলোর একটি জান্নাত আছে আর যে এ জীবনের জাননাতে ঢুকতে পারে না সে আখিরাতের জান্নাতেও ঢুকতে পারে না ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এ কোন জান্নাতের কথা বলছেন এ জীবনে কোন জান্নাত আছে হে ইবনুতাই মিয়া আপনি এ জীবনে কোন জান্নাতের কথা বলছেন যখন আপনি আপনার জীবনে বার জেলে বন্দি হয়েছিলেন বছরের পর বছর জেলে কাটিয়েছিলেন আর নিজের লেখা পড়ার জন্য খুব বেশি কিছু আপনার জন্য ছিল না কোন জান্নাতের কথা বলছেন আপনি এ কোন জান্নাতের বাগান যেটাতে এ দুনিয়াতে প্রবেশ করতে না পারলে কেউ আখিরাতের জান্নাতেও প্রবেশ করতে পারবে না আপনি তো দুনিয়াতে নির্যাতিত ও নিগৃহীত হয়েছিলেন আপনি এ কোন জান্নাতের কথা বলছেন যেটা সালাফদের মাঝে মাঝে অন্তর এমন অবস্থায় থাকে যে আমরা বলি যদি জান্নাতের অধিবাসীরা এমনই অনুভব করে তবে তারা ভালো অবস্থায় আছে দুনিয়াতে আমাদের অন্তর এমন অবস্থার মধ্য দিয়ে যায় যে আমরা বলি যে যদি জান্নাতের অধিবাসীদের অন্তর এই অবস্থায় থাকে যদি তাদের অন্তরে এমন সুখানুভূতি হয় তাহলে বলা যায় যে তারা ভালো অবস্থায় আছে ইবনুল কঈম রেহেমাহুল্লার মাদায় রিজুসাইলিকের প্রথম খণ্ডে সম্ভবত পৃষ্ঠা চারশো আশি বা এর কাছাকাছি কোথাও এ উদ্ধৃতিটি আপনি পাবেন এটাই হলো মা আরিফাতুল্লাহ মা আরিফাতুল্লাহ জাননাতে যাবার আগেই আপনাকে জান্নাতে নিয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত রাখতে চাইছি আমরা জ্ঞানের তিনটি অংশের প্রথম অংশ মা আরিফাতুল্লাহ অর্থাৎ আল্লাহর ব্যাপারে জ্ঞান সম্পর্কে জানলাম পরবর্তী পর্বে জ্ঞানের বাকি দুটি অংশ অর্থাৎ নাবী মুহাম্মদ সাল্লাসাল্লামের ব্যাপারে জ্ঞান এবং দিনের ব্যাপারে জ্ঞান সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশির মিডিয়ার ফেসবুক পেজ ডব্লিউ ডবল ফেসবুক ডট কম স্ল্যাশ মুবাসরিন